و اشهد ان لا اله الا الله وحده لا شريك له و اشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا و نذيرا و الله باذنه و منيرا ف قَالَ الله تَ في كَلَامهِ المجد وَفُ قانهِ الحمد أََّ بَعدُ فعذُ بِلِ بِ الشَّ الط وَد بسمم رحمان الرحيم قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منظر منهم فقال هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا فَعَلِكَ رَجُعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَوْقُسُ الْأَرْضُ مِنْهُمْ فَإِنْ دَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَفِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ রিবিল্লাহি রশ্ম নিশি ওশ্রিন أقال الله تعالى في موضع آخر إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البريا نبي حريت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول سلاسة يدخل النار فأمير مسلط وذو سروة من مال لا يؤطي حق ماله وفقير فخور رواه أحمد جبوت بوشان شا شاكول एकमत से महियाान गोरियन विश्वार्लायर से प्रशंसा ज्ञापन करी सकोले बुली आल्मद्ला दूर सालाम हक विश्वबी नबीकुल सम्राट सइद इलम सालीन মা আমিনার নযন সালে আনকরাম আজকের পবিত্র জমা আলোচ্য বিষয় ইহকালীন এবং ও পরকালীন কে বেশি ক্ষতিগ্রস্ত আমরা সংক্ষিপ্তভাবে আলোচ্য বিষয়ের ওপর এক তত্ত্ব তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লামা তৌফিক ইল্লা বি এই মানব জাতি আদর্শ চরিত্র আমন চলন কাজ কর্ম সকল কিছুই হবে বিশ্বনবী সাল্লামের আদর্শ মোতাবেক মহান আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের নবী মোহাম্মদ সাল সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ মানব জীবনকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করার জন্য परकालीन शांति मुक्ति प्राप्त हर जन्म महानब्बल आलमी पृथिवीर बुके एक श्रेष्ठ मानव सकल नबी अम्बियर सर्दार विश्वनबी सल, सल्ला सल्लम के मानव जीवन रूपरेखा तथा मडल हिसाब से दुनिया बुके प्रेरण करवट आदर्श के भूले गए खुलाफा दिन गुण के भूले गए शहर दिन धर्म कर्म तर आदर्श के भूले गए आज केरान सुन्ना ऐड़े दिए अनेक अनिकी अन्या अपकर्म बहुत कड़ित रही फलश्रुति देव भानबुल आलमीन असंख्य मिल वला असरे সময়ের কসম আসরের কসম ইন্দাল ইনসান নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে এই ক্ষতি স্থায়ী অস্থায়ী দুটাই হতে পারে আজকে আমরা আলোচনা করব ইহকালীন এবং পরকালীন উভয়তকে এই ক্ষতির এবং যেই ক্ষতি থেকে মৃত্যুর পর আর কোনো উপায় থাকবে না মুক্তির সেই সমস্ত দিকগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা রাখবো ইনশা আল্লাহ মা তফিকিল্লাহিল্লাহ ইহকালীন পরকালীন যারা আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যাদের জন্য অবধারিত সুনিশ্চিত তাদের জন্য যাহার নাম প্রস্তুত তাদের এক নম্বর বলতে চাই প্রথম হলো মুশরিক মুশরিককে যিনি আল্লাহর সাথে অন্য কাউকে শিল্প স্থাপন করেন অংশীদারিত্ব স্থাপন করে। अन्ार्थना करें भय के मबूद हिसाब से स्वीकार कर अल्लाह के भूले गए पीर पूजार आनुगत्य करेंरि हमें मुश्रिक आ मुश्रिक सम्पर् आल्ला पवित्र कुरान सुराल बैगेना छम्बर आते बोले মিন নিশ্চয় যারা মুশ্রিকদের জাহান নাম রয়েছে তারা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে सृष्टिर सब चेकृष्ट जी महान पन्न लखलना का मानवजाति के बला उत्तम सृष्टि सृष्टिर सर दीप यीप अब सब चे আল্লা সর্বনিম্ন স্থান এবং এরাই হচ্ছে জাহান নামে চিরস্থায়ী ভাবে অবস্থান করবে এই ক্ষতি থেকে পৈত্রাণ কখনোই পাবে না যারা কুফরি করেছে শিল্প করেছে আল্লাপাক হারাম করে দিয়েছেন এবং তাদের আবাস স্থল বসবাসের জায়গা হিসাবে জাহান নামকে অবধারিত করে দিয়েছেন অমার ইমনামিন এবং তাদের জন্য সেদিন কোন সাহায্যকারী কোন সুপারিশকারী কোনো ব্যক্তিকে পাবে না আল্লাহ আল্লাহাক বাহাত্তর নম্বর বললেন শুধু তাই নয় আল্লাপাক বলছেন ওলাও আশ্রাকু যদি তারা শির করে যদি তা আল্লাহ অন্য কাউকে অংশ স্থাপন করে লাহাবিতা তাহলে তাদের পক্ষ থেকে তাদের আমলতা তুমি যদি শিক করো তাহলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে তাহলে মানুষের আমল পক্ষে আমলকে নষ্টের প্রধান কারণ প্রধান যার কারণে তার জন্য জাহান নামের স্পষ্ট হলো যারা শিরিক করি তারাই আমরা জাহান নামি তাতে যদি সে সিরিক অবস্থা সালা তাদায় পরে পড়ে প্রদান করে আদাস কাজগুলো করে আর তার মধ্যে শিরিপ থাকে তাহলে অবশ্যই সে জাহান নামী মুসলিম নাসুরুল্লাহলিমে হাদিসে বলেছেন যেমন যে ব্যক্তি করে মৃত্যুবরণ নার সে জাহান নামে প্রবেশ করবে অমন মাথরিক্লা আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক স্থাপন না করে মৃত্যুবরণ করলো সে জাননাতে প্রবেশ করবে শেখ মুক্ত বেদাত মুক্ত আমল করতে হবে নির্বিজাল আমল করতে হবে বিশ্ব নবী সরামের দেখানো আমল করতে হবে এখান থেকে প্রমাণিত হয় আমল হতে হবে রাসুলের আদর্শ মোতাবেক যা আগেই বললাম যে মডেল হিসাবে বিশ্ব নবী সরাল্লামকে প্রেরণ করেছেন মহানন্দাপা কিন্তু সেই মডেল আমরা গ্রহণ করি না কোন বা আবদা করেছে সেই অজুহাত ধরে আপনি আমি লাইন ধরে থাকি আমার পিতা করেছে আমার দাদা কামল করেছে আমার মাতাব্বর মুখ কামল করেছে এই ইতিহাস বলে যান আপনার আমার বাবা বাবা মা দাদা দাদি চোদ্দ পুরুষ আপনার আমার জন্য আদর্শ নমুনা হতে পারে না হ্যাঁ তারা নমুনা হতে পারে আপনার আদর্শ প্রতীক হতে পারে যদি আপনার সেই দাদা দাদি আপনার সেই পিতামাতা আপনার সেই মাতাপুর আপনারা সেই মরণ যদি রসুনের আদর্শ মোতাবেক জীবনটাকে করতে পারে যদি সেই পরিচালিত করতে পারে। তাহলে আপনি তার কথা শোনেন তার পারেন হ্যাঁ আমার দাদা ওই আমল করত হ্যাঁ দেখি যে বলে আমাদের বাপদের আমল থেকে আমল চলে আসছে অনেক জায়গায় এটা মানা হয় কখন যদি সে বাপ দাদার সেই ঐতিহ্যের কথা যেটা রসুদের হাদিস মোতাবেক হয় তাহলে গ্রহণ করা যাবে অ্যাকসেপ্ট করা যাবে নজেত। সম্পূর্ণ ডিলেট করে হবে মুছে এনে দিতে হবে আসলে আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলছিলাম সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে রয়েছে মুসলিম ব্যক্তি এদের জন্য যাহার নাম অবধারিত এদের জন্য যাহার নাম প্রস্তুত হয়ে আছে দ্বিতীয় নাম্বার যারা কাফের কথা স্বভাবতই আমরা জানি যারা কাফের তারা স্বাভাবিক ভাবে আমরা বলতে পারি তাদের জন্য মিথ্যা আমার নিদর্শন গুলোকে আমার আয়াত গুলোকে एर हमें जहान नाम अभिवासी चिरस्थायी भाव अवस्थान कर जहाान नाम चिरस्थायी चिरकाल अवस्थान कर नम्बर वन मुशरिक नम्बर टू काफिर एर जो मुक्तर को पथ नहीं जो से मुशरिक अवस्थाय मृत्युबरण करफिर अवस्थाय मृत्युबरण कर তা বলে আমরা বলতে পারি না কাবের জাহান্নামী হ্যাঁ কাবের যদি এখনই এমধ্যে তোবা করে ইসলাম গ্রহণ করে আসলের আদর্শকে গ্রহণ করে আল্লাহকে এক বলে স্বীকার করে নেয় তাহলে সে মুসলমান হয়ে গেল তার পূর্বের সকল পাপ আল্লাপ তার ক্ষমা করে দিবেন সুবান কিন্তু যদি সে শিরক অবস্থায় তাহলে সে মুশলিখ অবস্থায় মারা যায় তাহলে জাহান নাম যাবে আসল সাল সাল্লামের আপন চাচা চাচা আবু তালেব পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে আজো পর্যন্ত মানুষ স্মরণ করবে জানতো মুহাম্মাদের আদর্শ মুহাম্মাদের দপ সঠিক এবং সত্য যদি আমি লাই ইমন আগে দিন ধরে আমি সেই মক্কার ঘরে মূর্তি পূজার তুজারি করতাম নেতালিদার ছিলাম মরার আগে আমি আল্লাহকে স্বীকার করব তাহলে আমাদের এতদিন শান সহকার আমাদের ঐতিহ্য ইতিহাস সব দূরে সাহস হয়ে যাবে আমার মান কমে যাবে আমি পারবো না শুধু এতটুকু কারণের জন্য তিনি লাইজা বলতে পারলেন না जार कारण से जहान नामी गलो जरा शिक्के लिप्त आसलमान असंख्य सिरकर मध्य लिप्त आफरी क्या करो के अवश्य अवश्य परिहार करते हैं परिहार ना करते हैं लाइन आश्रखता नामुका अपनी शीप कर लेना सकल अमल बांध हो जा बा फलाफल जिरो आपनर वजने पाल हल्का हाप प्रस्तुत हो जाओ हम चिरस्थायी जहां नामी एरा चरम क्षतर पे रही है এদের সম্পর্কে আল্লা পাচ্ছেন ত্যাগ করল মানে আপনি আমি ইসলাম গ্রহণ করেছি এখন আমি ইসলাম ত্যাগ করে বিজাতীয় কৃষ্টি নিজের মান সহক প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে এমপি মন্ত্রী হিসাবে নিজেকে গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম ত্যাগ করলাম প্রাণ আইনকে বাতিল করে দিলাম আমার ইসলাম ধর্ম ছিল আমার পিতা মুসলিম ছিল আমি মুসলমান ছিলাম মুসলমান ছেড়ে দিলাম এই ব্যক্তিকে বলা হয় মোর্তাদ এদের সম্পর্কে হচ্ছেন অয়াম এই মুর্তাদ অবস্থায় যদি মারা যায় বহু কাজের সে তো অস্বীকার করলো ইসলামকে তো অমান্য করলো আল্লাহকে অস্বীকার করলোকে অমান্য করলো তার ধর্মকে ত্যাগ করলো আর এই অবস্থায় যদি মারা যায় দুনিয়া এবং আখাতে তার সকল আমল ধ্বংস করে দেওয়া তার মানে মল্ল হের হয়ে গেলেন আল্লাহ তারা অবশ্যই জাহান নামে অবস্থান করবে চিরকাল এবং একজন ক্ষতিবক্তান করি হঠাৎ করে যদি আমি অধর্ম ত্যাগ করি তাহলে আমাকে সে সম্মান করবে আমাকে মুসলমানরা অবশ্যই ধিকার থুতু দিবে আমাকে ঘৃণা করবে হয়তো আমাকে আমার পাওয়ারের কারণ আমাকে মারতে পারবে না হয়তো আমার ক্ষমতাটা আমার প্রশাসন রয়েছে কিন্তু আমার মার মর্যাদা তো ধুলির হয়ে গেল এক ধ্বংস ভবিষ্যতে আপনার জন্য ফাইনাল আপনাকে জাহান্ন যেতেই হবে তাহলে বললাম মুশ্রিক ব্যক্তি কাবির ব্যক্তি মুরতার ব্যক্তি এই তিন শ্রেণীর ব্যক্তি চায়ী জাহান্নাম এদের কোনো পরিত্রাণের কোনো পথ নেই পরিহারকারী আজকে বিষয়টি খুব লক্ষণীয় বিষয় আর আলোচনা করছি কোন কাজগুলো করলে আমরা চরম ক্ষতির মধ্যে রয়েছি যাইহকাল হারাচ্ছি পরকল হারাচ্ছি চার কারণে আমরা জাহান নামে আমরা চলে যাচ্ছি জাহান নামের পাশে পড়েছি আল্লাহুল সাল্লা সাল্লাম বলছেন একটি খেজুরের ডাল দাঁড়া হলো এর বিনিময় হলো জাহান নামকে ভয় করো অর্থাৎ তাতে তোমার সরিয়ে রাখো জাহান নাম ও রয়েছে জমাগুলো আলোচনা করছিলাম ইন্দ্রা জাহান নাম সাদা তুমি তো চাই শুধু আর নিবো রামদাসে জাহান নামের পথে আমরা ধাবিত হচ্ছি অবসা হচ্ছি সালাদ তথা নামাজ পরিত্যাগকারী এরাও হচ্ছে জাহান নামে কারণ আল্লাপা বলছেন আল্লাপ বলছেন ওয়াল ধ্বংস দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী দেখেন আমি সরাসরি আল্লাপাক পবিত্রকরণে বেনামাজির কথা না বলে নামাজি বলতে চাচ্ছি যে নামাজি ওই সকল নামাজি ওই সকল মুসল্লি দুর্ভোগ যারা তাদের সালাতে অথা তখন আপনাকে আমাকে দোকান পাশার ব্যবসা বাণিজ্য সব থেকে আসতে হবে আপনার মাতা মারা আপনার পিতা মারা আপনি মাঠে কাজ করছেন থাকেন দিকে আপনার সাহস কতক্ষণ আপনি থাকতে পারেন যদি সেই মায়ের সন্তান আপনি হন আপনি থাকতে পারবেন না সেই মাঠে আপনি সেই দোকানে থাকতে পারবেন না সরকারি চাকরি আপনি কর্মকর্তা প্রধানকে বলবেন ভাই স্যার আমার পিতা ভাই আমি এই মুহূর্তে থাকতে পারতে ছুটি দেন আপনি যেভাবে হোক আপনি ছুটি পাবেন কিন্তু আপনাকে বলা হয় চাল্লার বিধান যেই মহান ব্রাহ্মণ আপনাকে সৃষ্টি করলেন আপনার চোখ অন্ধ করে দিতেন তাহলে আপনি বলতেন আমি অন্ধ নামাজ পড়তে যেতে পারবো না সালমান ফাঁসি মসজিদ যেতে যাওয়ার আমার অক্ষম আল্লাহ বলছেন না তুমি শুনতে কান কান যেতেই হবে যেতেই হবে তার বাস্তবো না আব্দুল্লা অন্ধ সাহাবি আল্লাহ সরু আমার চোখ নাই বাসা নমজ করতে পারি না হ্যাঁ ঠিক এরপর আল্লাহ পা কাছে হয়ে গেল রাসুলের নিকট না তুমি তো আদাম শুনতে পাও হ্যাঁ পাই হুজুর তোমার জন্য আওয়াজীব তোমাকে মধ্যে রাখতেই হবে মাধ্যম নাই আজকে আমরা এত অমনোযোগী এই সালাত আমরা পড়ি অমনোযোগী এই সালাপ অমনোযোগীদের জন্য অয়ের জাহান্না অত জানার সাল্লাহ সাল্লাম এবার আমি সরাসরি যাচ্ছি বাইনাল আব্দুয়াল কুফ তার একজন মুসলিম একজন কাবরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাপ সুতরাং এই কথা স্পষ্ট যারা সারাতাম তারা তো মশ্রিক তারা তো কাবির অবস্থার কি ওই বললাম তাদের সার্টিফিকেট স্পষ্ট তারা জাহান্ন জাহান নামেদেরকে যখন জিজ্ঞাসা করা হবে সুরাম উদ্দাসী দেখবেন কেন তোমরাকে জাহান নামে এসেছো। তারা জবাব দেবে কি জানেন আমরা মুসাল্লি ছিলামে বাবা তাই আর জাহান নামে ভুগছি যে জাহান নামের খাবার হবে পুজ গরম ঠান্ডা অসহনীয় খাদ্য খাবার আগুন তারা বেষ্টিত সে জাক্কুম নামক ফল একবার খেলে আপনার টুটি দিয়ে আটকে যাবে কবরের শাস্তি আপনাকে তখন আল্লাহর আসলের ছবি দেখানো হবে তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি কোন স্নান কোন মতে চলতে তোমার তোমার ধর্ম কি এই ব্যক্তিকে চিন্তির সঙ্গে জানো যদি রেজাল না না না না যায় তাহলে তাকে এমন প্রহার হবে বধির কানা ফসা দেশ দেখতেও পায় না শুনতেও পায় না এমন মারবে কোথায় মারবে কিভাবে মারবে কিছুই বুঝবে না এই আজাদ শুরু হয়ে যাবে এটা সেম্পনা তাহার নাম যখন চলে যাবে। মনে করেন যে আপনি পদ্মানন্দ ডুবে গেলেন এখানে তো আপনি মনে হয় পদ্মা নদী আপনি বাঁচতে পারেন হয়তো শতকে দেখছি নিয়ে আসবে অথই সাগরেটি মহাসাগরে যেটা আপনি পড়ে যান সেদিন আপনাকে কে বাঁচাবে কোনো মানুষ নেই কোনো নৌ যান নেই কোনো তরি নেই কোনো লঞ্চ নেই সিমা নেই সেই কঠিন অবস্থা আপনাকে কে বাঁচাবে মনে করেন জাহার্নাম তাই জাহার নাম ছেড়ে আর কোন পরিত্রাণের উপায় নেই তাহলে বলছিলাম জাহার নামে জিজ্ঞাসা করা হবে তোমার জাহার কেন তারা বলে আমরা মুসল্লির ছিলাম না বিস্তারিত সালাত সম্প্রতায় আলোচনা করতে চাই না তবে এতটুকু আপনাদের নিকট বিনোত অনুরোধ আমরা যে কয়েকটি মুসল্লির রয়েছি আমরা আল্লাহর নির্বাচিত মান্ধা একথা স্বীকার অবশ্যই করতেই হবে দেখেন আজকে তোমার দিন আপনার অনেক ভাই প্রতিবেশী পাড়া প্রতিবেশী অনেকের দাম পুত্র আসেনি তাদের ভাগ্যে নেই এই সালমান মসজিদে আপনি আমি ক্ষুদাসি এবং নামাজ করতে এসেছি তারা হতবাক তারাই দংশ আপনি আমাদেরকে সফল কাম। তবে একটু আপনাদেরকে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে অগ্রগামী হবে সারা তাল্লার বিধান প্রত্যেক হবে এটি কোনো মাপ নেই অতএব চলুন যাই মসজিদের প্রথম কাতারটি আমি গ্রহণ করি আমি প্রথমে আদাহ দিই মসজিদে একটা ধারও দিই আপনার জন্য সাতকা হয়ে যাবে প্রথমে যিনি মধ্যে ডুবেন তিনি স্বভাব পাবে ক্ষতিগ্রস্তর চরম ক্ষতি মধ্যে যাই আমাদেরকে সেই ক্ষতিগুলোকে চিহ্নিত করে তা থেকে আমাদের মুক্তির পথ বের করে আনতেই হবে ক্ষতির মধ্যে রয়েছে হার কারা অনেক রয়েছে বেশ কয়েকটি জমা লাগবে বিষয়গুলো আলোচনা করতে গেলে আরেকটি জাকাত পরিহারকারী জাকাত আল্লাপাক বলছেন যে তাদের গচ্ছিত স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ গচ্ছিত করে রাখে আর সেই সম্পদ থেকে আল্লাহ কিছু ব্যয় করা না জাকাত দেয় না আল্লাহ পাক বলছেন মধ্যে থাপ আজাবিন আলীম তাদেরকে সুসংবাদ দাও জাহান বিজাবে শাস্তির তার মানে কি জাহান নামের সুসংবাদ দাও কত হতবাক্যে কত ঠাট্টা করে আল্লাহেন সুসংবাদ দাও সুসংবাদ দুঃসংবাদ তবু আল্লাহ ঠাট্টা করে বলছেন বিরপ করে বলছেন হেমুশান হে মানব হে ক্ষতির মধ্যে মজ্জির মানুষ তোমরা একটু সতর্ক হও তোমাদের লজ্জা রা না এত নিরজ্জা আমরা কেন আমরা জাকাত দিই আল্লাহ সম্পত্তি সেই না পরিশেষে একটি হাদিস বিখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হুলে তারা আনুহ তিনি বলেন বলেন্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে প্রবেশ করবে এক আমিরুন মুসাল্লিত স্বেচ্ছাচারী শাসক এর ব্যাখ্যা মনায় করার প্রয়োজন নেই স্বেচ্ছাসারী শাসক যেই ধরনের যেই শাসক নিজেচ্ছায় দেশ চালায় নিজিচ্ছায় জনশাসনকে ব্যবহার করে কোরআন সন্না ইসলামিক রীতিনীতি কালচার পরিহার করে সেই পশ্চিমা ন্যাংটা নোংরা অপকর্ম অশ্লীল বাহাপনা কৃষ্টি কালচার আদর্শ রীতি নীতিকে গ্রহণ করে ক্রার এবং সন্নাকে বাতিল করে দিয়ে নিজ মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠিত করে নিরীহ মুসলমান মানুষের অত্যাচার নির্যাতন চালায় এই সৈরচারী শাসক যাবে চার নামে প্রথমে আজকে আমরা বিশ্বে বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন চলছে যে ব্যক্তির সম্পদ রয়েছে সে সম্পদ থেকে যে ব্যয় করে না অর্থাৎ জাকাত দেয় না এই সে ব্যক্তিও যাহান নামে প্রথমে প্রবেশ করবে নাম্বার তিন ফাঁকির ফাঁকিরুল ঠাকুর অহংকারী ফকির ধনীকেও ছেড়ে দেয়নি গরিব কেউ ছেড়ে দেয়নি তা নয় সে করতে গেছে ফকিরি করতে গিয়ে সে তেজে থাকা যায় না অনেক ফকির আছে দেমাক দেখায় হয়তো দেনেওয়ালা ব্যক্তি ত্রুটি থাকতে পারে হয়তো বা লেট হচ্ছে ব্যস্ত আছে তার দেমাক উলট কথা বলে মনে এই যে ফকির নামা এই ফকির করা নয়। হোক আমরা ক্ষতির মধ্যে চলে যাচ্ছি ভাষাতে প্রকাশ করা যাবে না আমাদের মডেল রসুল্লাহাল্লাম এর আসলে হাদিস এবং কোরআন শীত হাদিস মোতাবেক জীবন করি বাস্তব নমুনাকে বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে সাজিয়ে নেই আমরা সামনে জমা আলোচনা করব কোন কোন কাজ ক্ষতির মধ্যে চলে আসছি আজকে আমরা এই চারটি ক্ষতির মধ্যে অন্তত আমাদের মধ্যে মুশ্রিকও নেই কাজিলও নেই মোরদাদও নেই আজকে আমরা সানাতে অমন